আল্লাহামুস্লাম আল্লাহ করলেন ইউসুফ এবং তার ভাই বেনিয়ামকে খুঁজে বের করে নিয়ে আসার জন্য কারণ এত কিছুর পরও তিনি কখনোই আল্লাহাম উপর থেকে ভরসা হারাননি পরবর্তী বছর রেশন সংগ্রহ করার জন্য ভাইয়েরা আবার মিশরে আসল এবং তারা তাদের সাথে সেই সমস্ত বন্য নিয়ে গেল যা গত বছর তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছিল তাদের সাথে নবী সুফার সালাম দেখা হলো এবং তারা তাকে বললো সদ্য আলাইনা। অতঃপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল তখন বলল হে আজিজ আমরা এবং আমাদের পরিবার অত্যন্ত কষ্টের সম্মুখীন হয়ে পড়েছি এবং আমরা অপর্যাপ্ত পুঁজি নিয়ে এসেছি অতএব আপনি আমাদেরকে পুরোপুরি বরাদ্দ দিন এবং আমাদেরকে দান করুন সাদাকাদিন। দিন নিশ্চয় আল্লাহ দাতাদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকেন এই ভাইরা যখন ইসুফ আলাহামের কাছে আসলো এবং এসে তাদের সমস্যার কথা জানাচ্ছে তারা বলল যে তারা খুবই কষ্টে আছে এবং দিন দিন এই কষ্ট বেড়ে চলছে এমন কি তারা কাছে পর্যন্ত আলো তারা বলল আমাদেরকে দান করুন তারা বলল আমরা এবং আমাদের পরিবারের উপরে বিপর্যয় আপতিত হয়েছে এবং তারা আরও বলল আমরা অর্থাৎ তারা বলল যে এমন সমস্ত পণ্য তারা নিয়ে এসেছে যেগুলো মানের দিক থেকে খুব ভালো নয় কিংবা যেগুলোর বিশেষ কোনো মূল্য নেই এবং তারা বলছে ইউসুফ আল্লাহ আজিজ হিসাবে আজিজ বলতে তারা বুঝিয়েছে সালামকে। সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে তারা ইসুকুল্লাহিসাল্লামকে আল আজিজ বলে সম্বোধন করেছে ইসুফুল্লাহসাল্লামের ভাইরা তাকে বুঝানোর চেষ্টা করছিল যে তার আন্তরিকভাবে চাচ্ছে যেন তিনি তাদের সাহায্য করে থাকেন যদিও তারা জানতো যে রসদ নেওয়ার জন্য যে সমস্ত পণ্যদ্রব্য তারা নিয়ে এসেছে সেগুলো আসলে উপস্থাপন করার যোগ্যও নয় খুবই তুচ্ছ সামান্য কিছু বিষয় তারা নিয়ে এসেছে অর্থাৎ এগুলোর বিনিময় হিসেবে নয় বরং দান করার নিয়তে সাদাকা হিসেবে যেন তাদের ভাইকে যেন তাদেরকে ইসুফ আলাহ কিছু দান করেন এই জন্য তারা পণ্য প্রদান করুন এবং তারা আরো বলল আপনি আমাদেরকে বিপন্ন তারা দান করার জন্য অনুরোধ করল ইসুফ আলাহিস্লাম যখন দেখলেন যে এই ভাইরা তার কাছে ভিক্ষা চাইছে তাদের অবস্থা এতটা নাজুক পর্যায়ে পৌঁছেছে যে তাদের এখন ভিক্ষা করতে হচ্ছে সুহান আল্লাহ এই ভাইরা একসময় বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাকে হত্যার চেষ্টা করেছিল আজকে আল্লাহ সুতরাহ তাদের অবস্থা এমনভাবে বদলে দিয়েছেন যে ইউসুফ আলাহিসাল্লামকে যখন দশ ভাই কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল তখন ইউসুফ আলাহিস্লাম যতটা অসহায় ছিলেন তার থেকে বেশি অসহায় আজকে এই দশ ভাই তারা এসে দশ ভাই এসে তার ইউসুফ আলাহিসাল্লামের কাছে কর জোরে ভিক্ষা চাইছে অথচ তারা ইউসুফ আলাহিসাল্লামকে চিনতেও পারছে না তারা আরো বলল নিশ্চয়ই আল্লাহ যারা দান খয়াত করে তাদেরকে পুরস্কৃত করেন ইউসুফ আলাহিসাল্লাম তিনি যখন তার ভাইদেরকে ভিক্ষা করতে দেখলেন তখন তিনি আর এই পরিস্থিতি সহ্য করতে পারলেন না তিনি চাইলেন না যে তারা আরো নিচে নেমে যাক একজন মানুষের দুর্বলতম অবস্থা তো এটাই যখন সে ভিক্ষা করতে বাধ্য হয় ইউসুফ আলাহিসাম ভাইদেরকে সেই অবস্থায় আর দেখতে চাইলেন না जदिव तारा यूसुफलामेष्ट क्षति है यूसुफ अलाम के कष्ट और दुखर मध्य्रम करते भाई कारण भाई हवा सत्ते कौर मध्य निक्षेप कर हत्यार चेषा करें क्यों यूसुफ अलाम दया कर तर भाई के भिक्षुक अवस्था देखते चिलेंस महिला कुरने ভাইদের এই আকুতি শুনে সে বললো তোমরা কি জানো তোমরা ইউসুফ এবং তার ভাইয়ের সাথে কি আচরণ করেছি কত মূর্খ কত জাহিল ছিল তোমরা তখন এই কথাটি ইউসুফ আলাহ সাল্লামের কারণ ইউসুফ আলাইস্লামের সাথে তার ভাইয়েরা কি আচরণ করেছে সেটা তো এই মিশরের আজিজের জানার কথা নয় সুতরাং এই কথা শুনে দশ ভাই তারা বুঝে গেল এই আজিজ আর কেউ নয় পরং গেলই সেই ভাই ইউসুফ তারা বুঝতে পারল তারা আসলে তাদের ভাই ইউসুফের সামনে দাঁড়িয়ে কথা বলছে কারণ ইউসুফ ছাড়া আর কারোরই এই কথা জানার নয় যখন তাকে সেই জঙ্গলের পাশে কুয়োর মধ্যে নিক্ষেপ করা হয়েছিল এই বাক্যটি শোনার সাথে সাথে তাদের কানে যেন ধ্বনিত হয়ে আসলো এক অতি পরিচিত মিষ্টি মধুর আওয়াজ তাদের চোখের সামনে ফেঁসে উঠল একটি করুণ মুখ আশ্চর্য সেই মুখচ্ছবি এবং যাকে দেখছে সামনে আজিজ হিসেবে সেই শৈশবের ইউসুফের চেহারা আর এই আজকে আজিজের চেহারা এই দুই ব্যক্তি একই ব্যক্তি মিশরের সর্বোচ্চ পদে আসীন এই ব্যক্তির পোশাক জাঁকজমক পদমর্যাদা এবং তাদের আজকে এই অসহায় অবস্থা এই অসহায় অবস্থার কারণে আজিজের দিকে তারা কখনো একবার ছোট্ট ইউসুফের চেহারা তাদের চোখের সামনে ভেসে উঠল এবং পুনরায় তাদের চেহারা এসে ফিরে আবদ্ধ হলো সামনে দণ্ডায়মান এই আজিজের চেহারার উপরে সুমহান এই ব্যক্তি অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতাবান মিশরের এই অধিপতির দিকে তারা অপরূপ দৃষ্টিতে তাকিয়ে রইল কতক্ষণ তারা এভাবে তাকিয়ে থাকল এর বর্ণনা না পাওয়া গেলেও এটা বুঝতে অসুবিধা হয় না তারা বেশ কিছুটা সময় কোন কথা খুঁজে পেল না নির্বাক হয়ে বিস্ফোরিত নয়নে তারা তাকিয়ে থাকলো আজিজের দিকে যখন তারা তাদের চেতনা ফিরে পেলো বিশ্বের ঘোর কেটে গেল তখন চরম লজ্জিত কণ্ঠে তারা জিজ্ঞাসা করল তবে কি তুমি ইউসুফ আল্লাহাল কোরআনে বলছেন তারা বলল। তবে কি তুমি ইউসুফ ইউসুফ আল্লাহ সাল্লাম বললেন আমি ইউসুফ এবং এই হচ্ছে আমার আপন ভাই এরপর ইউসুফ আল্লাহ সাল্লাম বলছেন ব্যাখ্যা করে কিভাবে তিনি এই সফলতা পেলেন কিভাবে তিনি মিশরের চূড়ান্ত ক্ষমতায় আজকে অধিষ্ঠিত আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন অনুগ্রহ করেছেন এবং নিশ্চয় যে তাকে অবলম্বন করে এবং সবর করে আল্লাহ এই রকম এইরকম ব্যক্তিদের প্রতিদানকে নষ্ট করেন না এই সুতরাংটি আমরা দেখতে পাই যে সুরা ইউসুফ বা ইউসুফ আলাহিসের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ইউসুফাম বলছেন যে তাকে অবলম্বন করে এবং সবর করে আল্লাহ এই ধরনের সৎকর্মশীল ব্যক্তিদের বদলা বা প্রতিদানকে নষ্ট করেন না শেখ আনোয়ার আল্লাহ তিনি এই আলোচনা প্রসঙ্গে বলছিলেন আমরা যদি ইউসুফ আলাহিসামের জীবনীর সম্পূর্ণ ঘটনাও ভুলে যাই এরপরও যেন এই কথাটি আমরা ভুলে না যাই কারণ ইউসুফ আলাইসাল্লামের সমগ্র ঘটনার সারাংশ সামারি হচ্ছে এই আয়াতটি যে তাকেও অবলম্বন করে এবং সবর করে আল্লাহ এই ধরনের ব্যক্তিদের বদলা বা প্রতিদানকে কখনই নষ্ট করেন না সুরা ইউসুফ এই সুরাটি নাদিলে প্রেক্ষাপট এবং সময় এটা আমাদেরকে মনে রাখতে হবে সুরাটি নাদিল হয়েছিল মক্কায় এবং যেই সময়ে এই সুরাটি নাজিল করা হয়েছিল সেই বিশেষ বছরটিকে সেই সময়টিকে বলা হয় দুঃখের বছর যে বছরে আমরা দেখতে পাই রাসুল্লাহ সাল্লামের চাচা আবু তালিব এবং তার প্রিয় স্ত্রী খাদিজা রাজি আনহা উভয়েই মৃত্যুবরণ করেন ফলে আমরা দেখতে পাচ্ছি রাসুলুল্লাহ সাল্লি সাল্লামকে সমর্থন দেওয়ার মতো আর কেউ অবশিষ্ট ছিল না আবু তালিবের মৃত্যুর মধ্য দিয়ে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এমন একটি কে হারালেন যিনি তাকে শক্তি সামর্থ্য দিয়ে সাহায্য করতেন তার দাওয়ার কাজে আবু তালিব সাহায্য করতেন শক্তি এবং সামর্থ্য দিয়ে এবং খাদিজা রাজিয়া মৃত্যুর মাধ্যমে রাসুল্লাহ সাল্লাহ আর্থিক এবং মানসিক সমর্থন হারালেন মানসিকভাবে তাকে সাপোর্ট দেওয়ার মতো আর কেউ রইল না কাজেই সেই বছরটি ইতিহাসে দুঃখের বছর নামে খ্যাতি লাভ করেছে শুধুমাত্র এই জন্য নয় যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার চাচা আবুতালি এবং খাদিজা রাজিয়ালকে হারিয়েছিলেন বরং সেই বছরকে দুঃখের বছর বলা হয় এই কারণেও কারণ সেই সময়ে ইসলামের দাওয়া গুটি কয় অল্প কিছু মানুষের মধ্যেই আবর্তিত হচ্ছিল মনে হচ্ছিল দাওয়ার কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে সীমাবদ্ধ হয়ে গেছে এবং ক্রমাগত দাওয়াতের পথে বাধা বিপত্তি বেড়ে চলছিল এর আগে রাসুদুল্লাহ সাল্লাহামকে নিরাপত্তা দিছিলেন তার চাচা আবু তালিব এবং মানসিকভাবে সাহায্য সমর্থন দিচ্ছিলেন তার স্ত্রী খাদিয়া জিলহা উভয়কে হারানোর ফলে রাসুদুল্লাহ সাল্লাম সব ধরনের সহায়তা এবং সমর্থন থেকে বঞ্চিত হলেন তিনি অত্যন্ত সোখাচ্ছন্ন এবং দুঃখ ভারাক্রান্ত হয়ে উঠলেন্লাহাম যে সময় যে মুহূর্ত অতিক্রম করছিলেন সেটা তার জন্য ছিল অসহনীয় ঠিক সেই সময়ে আলোচ নাজিল করেন সুরাই ইউসুফ এবং এই সুরাই ইউসুফ সম্পর্কে আলোচনা কেন এই সুরাকে আলোচনা নাজিল করলেন সেই সম্পর্কে আলোচনা বলছেন নুসব্বি তু বিহিফ যেন আপনার অন্তরকে এর মাধ্যমে আমরা দৃঢ় দান করতে পারি সুতরাং কুরআন রাসুল্লাহ সাল্লাহামের উপরে একেবারে যথাসময়ে যুক্ত প্রেক্ষাপটে একটি যথাযথ উদ্দেশ্যকে সফল করার জন্য নাজিল হচ্ছিল সেই দুঃখের বছরে সেই সময়ে আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে সুরা ইউসুফ নাজিল করলেন রাসুল্লাহ সাল্লাহাম একটি কষ্টের সময় অতিক্রম করছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি সুরা ইউসুফ এউসুফ আলাহিসের কাহিনী আল্লাহ রসুলের কাছে আল্লাহালা জানিয়ে দিলেন এবং সেখানে ইউসুফ আলহিসাল্লাম তিনিও কঠিন সময় পরীক্ষা যন্ত্রণা এবং দুঃখ কষ্ট অতিক্রম করছিলেন কিন্তু সবকিছুর শেষে আল্লাহমতাল্লাহ ইউসুফ আলাই সাল্লামকেই বিজয় দান করেছেন সবকিছুর শেষে ছিল আল্লাহাল্লাহর মেহরবানি এই জন্য ইউসুফ আল্লাহ তিনি বলছেন আল্লাহ তিনি আমাদের উপরে মেহরবানি করেছেন অনুগ্রহ করেছেন কেন মেহরবানি করেছেন এর কারণ আল্লাহাল সুরাই ইউসুফের সার অংশ অর্থাৎ আয়াতের শেষ অংশ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইউসুফ আলাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই যে তাকোয়া অবলম্বন করে সবর করে আল্লাহ এই সৎ কর্মশীল ব্যক্তিদের বদলা বা প্রতিদানকে নষ্ট করেন না কাজেই আপনার যদি তাকোয়া থাকে এবং আপনি যদি সবর করেন সব শেষে আপনিই বিজয়ী হবেন যদিও সময় বেশি লাগুক কিন্তু বিজয় আপনারই হবে আপনার যদি তাকোয়া এবং সবর থাকে পরিশেষে বিজয় আপনারই হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই ইউসুফ আলাহিসাল্লাম সব কিছুর পর তিনি বিজয়ী হয়েছিলেন দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কিন্তু এই বিজয় রাতারাতি চলে আসেনি একদিনে চলে আসেনি এর জন্য সময় লেগেছে ধৈর্য অবলম্বনের যে লম্বা পথ সেই পথ অতিক্রম করতে হয়েছে কাজেই একজন মুসলিম হিসাবে আমার এবং আপনার যদি সবর না থাকে দীর্ঘ পথ পারি দেওয়ার মানসিকতা যদি আমাদের না থাকে আমরা টিকতে পারব না এ কারণে আলসু মোহামতাল্লাহ রাসুল্লা সাল্লা সাল্লামকে বলছেন যে দাওয়াতের এই পথ এটা অনেক দীর্ঘ आल्ला सुला कुरान बोले तबर करत सबर करत विधायक तर मध्य नेता मनोनी कराँ आदेशे पथ प्रदर्शन करतार आयात समूह দৃঢ় বিশ্বাসী ছিল ব্যতীত কোন বিজয় নেই রসুল্লাম তিনি ও হাদিসে বলেছেন ইন্দা নাসর মা আসব সবরের সাথে আসে নসরা বিজয় বাল্য সাহায্য আমরা অনেক সময় দেখি খুবই আবেগপ্রবণ আমরা অল্পতেই উত্তেজিত হয়ে পড়ি হয়তো আপনি জমার্দ মসজিদে গেলেন একটি ক্ষুদা শুনলেন উদাহরণস্বরূপ হয়তো সেখানে জিহাদের কথা বলা হয়েছে ক্ষুদা চলাকালীন সময়ে আমরা সবাই খুবই উত্তেজিত হয়ে গেলাম এবং নিজেদেরকে এক একজন খালিদ বিনওয়ালিদ ভাবতে শুরু করলাম পরিস্থিতি এমন যেন এখনই আমরা যুদ্ধে যাওয়ার জন্য জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত আলহামদুলিল্লাহ এটা একটি ভালো লক্ষণ ইমানের লক্ষণ কিন্তু প্রশ্ন হচ্ছে এই মানসিকতা এই আবেগ আমাদের মধ্যে আমরা কতক্ষণ ধরে রাখতে পারবো এটা কতক্ষণ স্থায়ী হবে কিংবা এই কাজকে বাস্তবায়ন করার জন্য বাস্তবে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করব দেখা গেল দেখবার শেষ হয়ে গেল সালাত শেষ হয়ে গেল সালাদের পর যখনই আপনি মসজিদ থেকে বের হলেন মাত্র কয়েকটা স্টেপ নিলেন আপনার সমস্ত আবেগ মুহূর্তের মধ্যে ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল আবার আপনি আগের মতো সেই দুনিয়ার মধ্যে নিমজ্জিত হয়ে পড়লেন ঠিক যতটা সহজে জ্বলে উঠেছিলেন ঠিক ততটা সহজেই আপনি নিভে গেলেন এটা সবর নয় সবরের উদাহরণ নয় আমরা প্রতিক্রিয়াশীল আমরা অপেক্ষায় থাকি যখন কোন ঘটনা ঘটবে তখন আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করব এমনকি কিছু কিছু ক্ষেত্রে আমরা খুবই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করি কিন্তু পরবর্তীতে আবার আমরা আগের অবস্থায় ফিরে যাই ঠিক যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানে আবার ফেরত যাই কিন্তু সাহাবারা রাজহম তারা এমন ছিলেন না তাদের একটি পরিকল্পনা থাকতো তারা সমস্যাকে চিহ্নিত করতে পারতেন সমাধান সম্পর্কে জানতেন এবং এই সমস্যা সমাধানের দীর্ঘপথকে তারা ধীরে ধীরে ধারাবাহিকতার সাথে বাস্তবায়ন করতেন বিজয়ের সাথে সবরের এই সম্পর্ক এটা শুধুমাত্র মুমিনদের জন্য প্রযোজ্য এমন নয় বরং আমরা দেখতে পাই আল্লা সু মহাম্মাল্লার এই নিয়ম এটা এমন একটা নিয়ম যেটা যদি কেউ কোনো কাফেররা অনুসরণ করে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যেমন আরবি সাহিত্যে আন্তরাবিল সাদ্দ আরবের প্রচলিত লোক একজন বিখ্যাত চরিত্র এবং তার চরিত্রটি হচ্ছে সাহসিকতার উদাহরণ আরবি সাহিত্যে তার করা হয়েছে। একবার খুবই শক্তিশালী শক্ত সামর্থ্য লম্বা পেশিবহুল একজন ব্যক্তি এসে সে আন্তরাকে জিজ্ঞাসা করলো হে আন্তারা তুমি কিভাবে এত বিখ্যাত হলে তোমার সাফল্যের রহস্য কি আকৃতির দিক থেকে তুমি আমার থেকে ছোট শারীরিক গঠনের দিক থেকে তোমার শক্তি আমার থেকে কম এরপরও মানুষ তোমাকে সাহসিকতা এবং শক্তির উদাহরণ হিসেবে উপস্থাপন করে আন্তারা বলল। এসব তোমাকে দেখাচ্ছি কেন সবে আমার কথা বলে চলো আমার দুজনে এক কাজ করি আমরা দুজন একজন আরেকজনের আঙ্গুল কামড়াবো তুমি আমার আঙুল কামড়াবে আমি তোমার আঙুল কামড়াবো দুইজনে একমত হলো এরপর একজন অপরজনের মুখে আঙুল ঢুকিয়ে এবং এক দুই তিন গুণে প্রচণ্ড জোরে কামড়ানো শুরু করলো একজন আরেকজনের আঙুল এত জোরে কামড়াতে লাগলো যেন মনে হচ্ছে আঙুলগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সেই শক্তিশালী পেশিবহুল দেহের অধিকারী ব্যক্তি কিছুক্ষণ পরে ব্যথায় চিৎকার করে উঠল আঙ্গুল টেনে বের করে নিয়ে বললো আর সম্ভব না আমি আর পারছি না তারা বললো এটাই তোমার সাফল্যের কারণ আর একটা মুহূর্ত কষ্ট সহ্য করার যদি মধ্যে তাহলে আমি নিজেই চিৎকার করে থাকতাম কিন্তু আমার সেই সবর ছিল যে আমি অতটুকু মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব যখন তুমি আঙ্গুল বের করে নেবে আর একটা মুহূর্ত সহ্য করার মতো সবর আমার মধ্যে ছিল এবং সেই কারণে আমি বিজয়ী হয়েছি ইসুফআ আলা তার ভাইদের সম্পর্কে আল্লাহ সুমতাল কুরআ বর্ণনা করেছেন তারা আল্লাহ তোমাকে আমাদের উপরে প্রাধান্য দিয়েছেন আমরা আসলেই অপরাধী সেই ভাইয়েরা যারা ইসুফ আলাহিসামের প্রতি সেই ছোটবেলা থেকে যখন ইসুফ আলাহ সাল্লাম একজন শিশু তখন থেকে যারা ইসুফ আল্লাহ সাল্লামের প্রতি ঈর্ষান্বিত ছিল এবং হিংসার কারণে তাকে হত্যা করতে চেয়েছিল তারা কুয়ার মধ্যে সুফা ইসলামকে ফেলে দিল তওবা করা দূরে থাকুক এত দীর্ঘ সময় পরেও তাদের মধ্যে এই কাজের জন্য যে নিজেদের ছোট ভাইকে একই ফ্যামিলি তাকে আমরা কুয়োর মধ্যে ফেলে দিলাম আমাদের পিতা এত কষ্টে পড়ে গেলেন এই কোন ধরনের কোন অনুশোচনা তাদের মধ্যে জাগ্রত আসেননি যতক্ষণ পর্যন্ত না তারা একেবারে ফকিরের বেশে এসে মিশরের আজিজের সামনে দাঁড়ালো এবং বুঝতে পারল এই আজিজ সে তো ইউসুফ ছাড়া আর কেউ নয় এমন কি আমরা আলোচনায় আমরা দেখেছি যে মাত্র অল্প কিছুদিন আগে যখন তারা মিশর থেকে যখন তারা মালপত্র রসদ রেশন নিয়ে বাড়িতে ফিরে গিয়েছিল তখনও যখন কথা প্রসঙ্গে ইউসুফ আলাহিসাল্লামের কথা ইয়াকুব আলাহাল্লাম উল্লেখ করলেন তখন তারা খুবই খেপে উঠলো খেপে গেল এবং রাগত স্বরে তারা ইয়াকুব আলাহিস্লামকে বলল। আপনি তো না মরা পর্যন্ত মৃত্যু না হওয়া পর্যন্ত ইউসুফের কথা স্মরণ করা থেকে বিরত হবেন না অর্থাৎ সেই ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ইয়াকুব আলাহিসাল্সাল্লাম এতগুলো বছর পর যখন ইউসুফ আলাহিসামের কথা উল্লেখ করলেন মুহূর্তের মধ্যে তাদের সেই পুরনো হিংসা এখনও যে সেটা তাজা রয়েছে সেটা প্রমাণিত হলো তাদের এই অসুস্থ অন্তর এই ভাইদের অসুস্থ এই মানসিকতা এটার চিকিৎসা কি ছিল ইউসুফ আলাহিস্লাম কীভাবে এই মানসিক ব্যাধি থেকে তাদেরকে সুস্থ করে তুললেন আমরা দেখতে পাই সেই ওষুধ সেটা ছিল ক্ষমা আল্লাহনবী ইউসুফ্লাম ক্ষমার মাধ্যমে তার ভাইদের অন্তর থেকে এই হিংসার জঘন্য ব্যাধিকে সারিয়ে তুললেন এমনকি তারা নিজেরাই বলল ইউসুফ তুমি তো আমাদের থেকে উত্তম আর আমরা আসলেই অপরাধী ছিলাম তাদেরকে অবশেষে সত্য স্বীকার করতেই হলো সুতরাং আমরা দেখতে পাচ্ছি আলুসু মোহামতাল ইউসুফসাল্লাম কত্যেটি ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে সেই ভাইরা করছে কি বললেন তিনি বললেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন তিনি তো সমস্ত মেহেরবানের চাইতেও অধিক মেহেরবান। আমরা দেখতে পাই একই রকম পরিস্থিতিতে একই বাক্য এটা বলেছেন কে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি যখন মক্কায় প্রবেশ করলেন বিজয়ী হয়ে আমরা দেখতে পাই তিনি সেখানে জাগজমকের সাথে প্রবেশ করেননি তাকে স্বাগত জানানোর জন্য কোনো সংবর্ধনার আয়োজন করা হয়নি কোনো কুচকাওয়াজের আয়োজন করা হয়নি জাতীয় সংগীত বাজানো হয়নি তার জন্য ছিল না কোনো কোন লালগাড়িচা সংবর্ধনা এমনকি তিনি বা তার সাহাবিদের মধ্যে কোনো অহংকারী ছাপ ছিল না সিজারত অবস্থায় মক্কায় প্রবেশ করলেন তার বাহনের উপরে সিজারত অবস্থায় বসে তিনি মক্কায় প্রবেশ করলেন এবং তিনি এতটাই মাথা নিচু করেছিলেন যে তার দাড়ি তার উটের সাথে লেগেছিল তার মধ্যে ছিল না ছিল নম্রতা উত্তেজনা ছিল না ছিল ছিল প্রশান্তি। এই অবস্থায় যখন তিনি কাবাঘরে পৌঁছালেন কাছালেন কাজায় তিনি দাঁড়ালেন লোকেরা যারা একদিন তাকে হত্যার উদ্দেশ্যে তার বাড়ি ঘেরাও করেছিল আজকে পরিস্থিতি এমনভাবে আলসু মহামতাল তার জন্য পাল্টে দিয়েছেন আজকের দিনেও রাসুল্লাহ সাল্লা চারদিকে সেই কুরাইশের লোকেরাই আছে কিন্তু আজকে রাসুল্লাহ তিনি শক্তিশালী একদিন যারা তরবারি নিয়ে তরবারির নিচে ইউসুকুল্লাহ সাল্লামের ভাইরা যেভাবে ইউসুকুল্লাহামের সামনে অসহায় অবস্থায় দাঁড়িয়েছিল রাসুল উল্লাহ সাল্লাই আপন গোত্র কুরাইশ বংশের লোকেরা আজকে তারাও ঠিক সেভাবে দাঁড়িয়ে আছে এই অবস্থায় তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তোমরা কি মনে করো তোমাদের কি ধারণা তোমাদের সাথে আমি কেমন ব্যবহার করবো তারা বলল আপনার কাছ থেকে তো একজন মহৎ ভাইয়ের আচরণ আশা করি আপনি এক সম্মানিত ভাই এক সম্মানিতাম তিনি বললেন আমি তোমাদেরকে তাই বলবো যা ইউসুফ তার ভাইদেরকে বলেছিল অভিযোগ নেই তোমরা মুক্ত আল্লাহ তোমাদের সবাইকে ক্ষমা করুন একই কথা যা ইউসুফ আলাহাম তার ভাইদেরকে বলেছিলেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি সুফহান আল্লাহ সুরা ইউসুফ এমন একটি সুরা এমন একটি কাহিনী আল্লাহ সুবাহাল্লাহ আমাদেরকে জানিয়েছেন শুধুমাত্র কাহিনী আমাদেরকে জানাননি বরং সেই কাহিনীর শিক্ষা আমরা কিভাবে প্রয়োগ করব করবো রাসুল্লাসাল্লাম তার নিজের বাস্তব জীবনে সেটা প্রয়োগ করে সেই মডেল পর্যন্ত আমাদেরকে দেখিয়ে গেছেন আল্লাহ সুহাম্মাল্লাহ ইউসুফ আলাহ সাল্লামে সে কথা সম্পর্কে বলছেন সে বললো আজ তোমাদের উপরে কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন কেননা তিনি তো সমস্ত দয়ালুর মধ্যে শ্রেষ্ঠ দয়ালু ভাইদেরকে ক্ষমা করে দিলেন এবং তাদেরকে পিতা ইয়াকুব আলাহিসাল্লামের কাছে যাওয়ার অনুমতি দিলেন এবং তাদের সাথে তিনি একটি জিনিস দিলেন যেটা ছিল নবিরাসুলদের জন্য আল্লাহ সহ পক্ষ থেকে দেওয়া একটি মজিজা সেই মজিজাটি ছিল ইউসুফ আলাহিসাল্লাম তার গায়ের জামাটি খুলে দিলেন এবং বললেন এ জামা আমার পিতার চেহারার উপরে রাখবে আমার পিতার মুখমণ্ডলের উপরে রাখবে তাহলে তিনি তার হারানোর দৃষ্টিশক্তি ফেরত পাবেন কারণ ইউসুফ আলাহিসাল্সলামের পিতা ইয়াকুব আলাহিসাল্লাম তিনি পুত্র শোকে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি ইউসুফ আলাহিসাল্সলামের জন্য এতটাই মানসিকভাবে আক্রান্ত ছিলেন যা তার শরীরের উপরেও প্রভাব ফেলেছিল শেষ বয়সে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন আল্লাহ মতলা সেই সম্পর্কে গুরানে আমাদেরকে বলছেন তোমরা আমার এই জামাটি নিয়ে যাও এটি আমার পিতার চেহারার উপরে রেখে দিও এতে তার দৃষ্টিশক্তি ফিরে আসবে আর তোমাদের পরিবার বর্গের সবাইকে নিয়ে আমার কাছে এসো কাফেলা যখন মিশর ত্যাগ করে যাচ্ছিল ইয়াকুব আলাইসাল্লাম তিনি ছিলেন আর শ্যামে শাম মিশর থেকে অনেক দূরে মিশর থেকে শ্যাম এই দুইটি স্থানের মধ্যে দূরত্ব প্রায় কয়েকশো মাইল সে কাফেলা যখনই মিশর থেকে বের হয়ে চলতে শুরু করল ঠিক সেই মুহুর্তে ইয়াকুব আলাহিসাল্লাম ইউসুফ আলাহিসাল্লামের গায়ের গন্ধ পাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে ইয়াকুব আলাহিসাল্লাম ইউসুফ আলাইসাল্লামের জামার গন্ধ পাচ্ছিলেন শ্যামে বসে তিনি মিশরে থাকা ইউসুফ আলাহিসাল্লামের জামার গন্ধ পাচ্ছিলেন যেটা আল্লাহ কুদ্রতের একটি সাক্ষী আল্লাহওয়ালা পবিত্র কুরা বলছেন কাফেলা যখন মিশর থেকে বের হয়ে পড়লো তখন পিতা তিনি বলতে লাগলেন ইয়াকুব আলাহিসাল্লাম তার আপনজনদের উদ্দেশ্য করে কথা বলছিলেন কারণ তার ছেলেরা তখন মিশর থেকে সামে ফেরত আসেনি ইয়াকুব আলাহ সাল্লাম তার আপন উদ্দেশ্য করে বলছিলেন তোমরা যদি সত্যি আমাকে অপ্রকৃতস্থ মনে না করো পাগল মনে না করো তাহলে আমি তোমাদেরকে বলবো আমি যেন চারদিকে ইউসুফের গন্ধই পাচ্ছি লোকেরা বলল আল্লাহ কসম আপনি তো সেই পুরনো ভ্রান্তিতেই এখনো পরে আছেন ইয়াকুব আলাহিসাল্লামের প্রতিবেশী নিকটাত্মীয় তারা মনে করল ইয়াকুব আলাহিসাল্লাম এখনও সেই পুরনো বিভ্রান্তিতেই পড়ে আছেন এখনো তিনি ইউসুফ ইউসুফ করছেন এবং আত্মীয়দের মন্তব্য সম্পর্কে একজন মহাস্তির তিনি বলেছেন যে তারা ইয়াকুব সালামকে যে কথাটি বলেছিল সেটা বলা উচিত হয়নি এরপর যখন সুসংবাদদাতা ব্যক্তি এসে পৌঁছালো সে জামাটি এনে তার চেহারার উপর রাখলো অমনি তিনি দৃষ্টিশক্তি ফেরত পেলেন উৎফুল্ল হয়ে তিনি বললেন আমি কি তোমাদেরকে বলিনি আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জানো না ইয়াকুব আলাহিস আশা তিনি আল্লাহ সুবাহর প্রতিশ্রুতির উপরে করছিলেন তা আজকে সত্যি প্রমাণ হলো ইহুসুফ আলাহিসাল্লামের কাহিনী শুধুমাত্র ইসুফ আলাহিস্লামের ঘটনায় আমাদেরকে বর্ণনা করে না বরং আল্লাহ নবী ইয়াকুব আলাহিসাল্লামের असाधारण भरोसा तो कख आशाहत ना आल्ला कहना सामने सब समय यूसुफ अलाम के एक दिन फिरत पा अथच यूसुफ आला सल्लम के फिर पा दूर थकुक परिस्थिति एम एक मुहूर्ते गए पोछलो जखसुफ अलामर पर सब चे छोटान बेनियम के हर लें এবং সব থেকে বড় সন্তান সেও বাড়িতে ফেরত আসছে না সুতরাং ইউসুফ আলাহামকে ফেরত পাওয়া দূরে থাকুক বরং আরও দুই সন্তান তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল কিন্তু এরপরও তিনি কি বলছেন তিনি বলছেন আমি যেন চারদিকে ইউসুফের গন্ধই পাচ্ছি আর লোকেরা বললো আল্লাহর কসম আপনি তো এখনো সেই পুরনো বিভ্রান্তিতেই পড়ে আছেন এই কারণে আমরা দেখতে পাই ইউসুফ আলাহিসাম তিনি যদি সবর এবং তাকুয়ার উদাহরণ হয়ে থাকেন তাহলে ইয়াকুব আলাহিসাল্লামের ঘটনা আমাদেরকে উপস্থাপন করে সবর এবং একই সাথে আল্লাহর ভরসার এক অনুপম দৃষ্টান্ত যার কারণে আমরা দেখতে ভাই এই সুরা শেষ দিকে আল্লাহ মোহাম্মদ বলছেন এমনকি এইরকম ধারণা করতে শুরু করতেন যে তাদের অনুমান বুঝি মিথ্যায় পরিণত হওয়ার উপক্রম হয়েছে তখনই তাদের কাছে এসে আমার সাহায্য পৌঁছাত একদম শেষ দিকে সুমাতা এই আমাদের সামনে উপস্থাপন করেছেন সুতরাং ইউসুফ আলাহিসামের কাহিনী বর্ণনার সাথে সাথে ভূমিকা এবং উপসংহারের এই অতিরিক্ত আয়াতগুলো এটা তরফ থেকে অনুগ্রহ এই জন্যই তিনি বলেছেন এই আয়াতটিকে আমরা সুরা ইউসুফের দ্বিতীয় সামারাইজিং আয়াত হিসেবে ধরতে পারি প্রথম আয়াত যদি আমরা বলি ইউসুফ আলাহিসামের সেই কথা ইউসুফ আল্লাহাম যখন বলেছিলেন তার ভাইদেরকে নিশ্চয়ই যে তাকোয়া এবং সবর অবলম্বন করে যার মধ্যে তাকো এবং সবর আছে এরকম সৎকর্মশীল ব্যক্তিদের প্রতিদানকে আলাস নষ্ট করে দেন না ঠিকই ভাবে দেখতে পাব এই শিক্ষাটি আমাদের সামনে উপস্থাপন করছেন কখনো আল্লাহ সাহায্যের উপরে হত না হওয়া সবসময় এই ধারণা অন্তরে রাখা অবশ্যই আল্লাহ আমাকে সাহায্য করবেন সাল্লাহিসাল্লাম সাহাবিদের সেই দুঃখ দুর্দশা কষ্টের সময়ে এই আয়াতগুলো তাদের পক্ষে একটা শক্তি হিসেবে কাজ করেছে এবং কিয়ামত পর্যন্ত যারা এই দুঃখ কোষ্ঠে পড়বে তাদের সবার জন্য সুরাই ইউসুফ এবং ইউসুফ আলাহ ইসলামের কাহিনীবাহের ঘটনা এবং এই আলোসুম এই আয়াত তাদের জন্য অন্তরে আশার আলোকে জাগ্রত করে রাখবে যখনই তারা হতাশ হয়ে যেতেন ধারণা করতে শুরু করতেন যে হয়তো তাদের অনুমান মিথ্যায় পরিণত হতে যাচ্ছে তখনই আল্লাহ সাহায্য এসে তাদের কাছে পৌঁছেছে এই নিয়মের কোন ব্যতিক্রম নেই যদি কেউ সত্যিকার উপর ভরসা করে অবশ্যই লোকেরা যারা সমালোচনা করছিল যখন সুসংবাদ নিয়ে সেই ব্যক্তিটি এসে পৌঁছাল ইসুক আলাহিসাল্লামের জামাকে নিয়ে আসলো তখন তারা নিজেদের ভুলকে বুঝতে পারলো আল্লাহাল্লাহ বলছেন সেই ভাইয়েরা তারা বললো হে আমাদের পিতা আমরা অপরাধ করেছি আপনি আল্লাহর কাছে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন সত্যি আমরা সাল্লাম বললেন অতিরে আমি আমার রবের কাছে তোমাদের জন্য ক্ষমা চাইবো নিশ্চয়ই তুমি নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু এরপর ইয়াকুব আল্লাহ সাল্লাম এবং তার সন্তানেরা তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে ইউসুফ আলাহ সাল্লামের আমন্ত্রণ অনুসারে তাদের সবকিছু নিয়ে তারা যাত্রা শুরু এবং তারা সাথে দেখা করার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলেন আল্লাহ বলছেন এরপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছলো তখন ইউসুফ পিতামাতাকে নিজের কাছে স্থান দিলেন এবং বললেন ইসুফ আলাহাম এখন আর মিশরের আজিজ নন বরং তিনি মিশরের অধিপতি মিশরের বাদশাহ ইসুফ আল্লাহ তিনি একটি সিংহাসনে বসতেন তার একটি সিংহাসন ছিল এবং তিনি তার পিতামাতাকে তার সিংহাসনের পাশেই বসালেন পাশে স্থান দিলেন এরপরে তারা সবাই ইউসুফ আলাইস্লামকে সিজরা করলেন পিতা মাতা এবং এগারো জন ভাই সবাই তাকে সিজরা করলেন সেই সিজদা সেই ঘটনা যেটা ইসুফ আলাহ সাল্লাম সেই শৈশবে রেখেছিলেন আজকে সেই স্বপ্ন বাস্তবে পরিণত হলো স্বপ্নের পূর্ণতা সুরা ইউসুফের শুরুতে যেই স্বপ্নের বর্ণনা আলসুফতাল আমাদেরকে দিয়েছিলেন সুরার শেষে দীর্ঘ এতগুলো বছর পর সেই স্বপ্ন এসে বাস্তবে পরিণত হল আলেমগন তারা কেউ কেউ বলেছেন এই উভয় ঘটনার মধ্যে সময়ের ব্যবধান ছিল ২০ বছর কেউ বলেছেন পঁচিশ বছর এমন কি কেউ কেউ বলেছেন আশি বছর পর্যন্ত সময় লেগেছে আল্লাহ সুহাম তাল্লাহ তিনি এই ব্যাপারে সবথেকে ভালো জানেন শৈশবে ইউসুফ আল্লাহ সাল্লাম তিনি স্বপ্নে দেখেছিলেন তিনি তার পিতাকে বলেছিলেন আব্বা আমি স্বপ্নে দেখেছি এগারোটি নক্ষত্র সূর্য এবং চন্দ্রকে তাদেরকে আমার উদ্দেশ্যে সির্জা করতে দেখেছি সেই স্বপ্নের ব্যাখ্যা এটা একেবারে শেষ মুহূর্তে এসে আমা জানতে পারছি স্বপ্নের সূর্য এবং চন্দ্র হচ্ছে পিতা এবং মাতা এবং এগারোটি নক্ষত্র হচ্ছে তার এগারো জন ভাই আল্লাহ বলছেন তিনি তার পিতামাতাকে উচ্চাসনে বসালেন এবং তারা সবাই দরবারের নিয়ম তার প্রতি সিজা করলেন ইউসুফ বললেন হে আমার পিতা হে আমার পিতা এই হচ্ছে সেই স্বপ্নের ব্যাখ্যা আজ আমার মালিক একে সত্ত্বে পরিণত করেছেন ইউসুফল্লাহ সালামকে তার পিতা মাতা এবং এগারো জন ভাই তারা সিজরা করলেন এবং সেই সময়ে তাদের জন্য এটা বৈধ ছিল আমরা জানি সমস্ত নবীদের দিন একই কিন্তু বিধান ভিন্ন ভিন্ন যেমন আমরা আরও দেখতে পাই চুরির শাস্তি यकूब आलामरिया सरिया नाजिल करते दासत जे व्यक्ति चूरी जार जिन चूरी कर दासत ग्रहण करबे कम सरियाते चुरी शास्ती हे हाथ काटा ठीक एम पूर्वर जुगे सम्मानसूचक सीजदा बैध छो करिया सम्पूर्ण भाव निषिध এবং সিজদারের বিষয়ে আমরা আলম আলা আলোচনায় সিজদার প্রসঙ্গে যখন ফেরেস্তার আলম আল্লাহামকে সিজদার করলেন সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি কাজে এখানে পুনরায় আমরা আর সেই একই বিষয়ে আলোচনা করছি না এত কষ্টের পরে ইসিফ আলাহাম যখন সুখ ফেরত পেলেন আজকে তার কোনো কষ্ট নেই এবং তার মানসিকতা সেটাও আমাদের জন্য লক্ষণীয় অনেক সময় আপনি সুখী অবস্থায় আসতে পারেন কিন্তু পেছনে যে আপনার দুঃখ কষ্টের ঘটনা সেই ঘটনাগুলো মনে করে আপনি নিজে নিজেকে পীড়িত মনে করতে পারেন এতগুলো বছর আমি কষ্ট করলাম আজকে আমি হয়তো সুখী হয়েছি অতীতের দুঃখবোধ থেকে যদি আপনি মুক্তলাভ মুক্তি না পান তাহলে কিন্তু পরিপূর্ণভাবে আপনি সেই সুখ বা তৃপ্তি অনুভব করতে পারবেন না ইউসুফ আল্লাহলাম তার মানসিকতাটি অসাধারণভাবে কোরআনের আয়াতের মাধ্যমে ফুটে উঠেছে الله سبحانه وتعالى يسف الله سبحانه وتعالى يسف الله سبحانه وتعالى كامل الشام نبوسته وقد أحسن بيئذ أخرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي <تصفيق> তিনি আমাকে জেল থেকে বের করে আমার উপরে অনুগ্রহ করেছেন তিনি তোমাদেরকে মরুভূমির এক প্রান্ত থেকে রাজদরবারে নিয়ে এসে তোমাদের উপরেও মেহরবানি করেছেন শয়তান আমার এবং আমার ভাইদের মধ্যে সম্পর্ক খারাপ করার চক্রান্ত করার পরও दया अवश्य मालिक जैसा करें अत्यंत नैपुण्यर से क्या करें निश्चय प्रबल प्रज्ञामयल्ला आयतर मध्यमें कत असाधारण भाव यूसुफा इस्लाम मानसिकता के अल्लाह सुहानला सामने उपस्थापन करीवने देखते पाई अनेक दुख कष्टर पर सुख लाभ करी एमकी जो दुनिया भी মানদণ্ড আমরা বিচার করি দুঃখ কষ্ট গেলেও এরপরে আমরা আর্থিক সচ্ছলতা নিরাপত্তা এগুলো লাভ করলাম যখন আমরা পেছন ফিরে তাকাই নিজেদের অতীত জীবনের সেই কষ্টকর জীবন এবং সেই জীবনের দুঃখবোধ থেকে যদি আমরা মুক্ত হতে না পারি যদি সেগুলো আমাদেরকে ভাবে কষ্ট দেয় এতগুলো বছর আমি কষ্ট করেছি এতগুলো বছর আমার জীবন থেকে চলে গেছে এখন আমি এই সুখ দিয়ে কী করবো এরকম মানসিকতা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা সুখ পেয়েও বাহ্যিক ভাবে সুখ পেয়েও নিরাপত্তা পেয়েও তৃপ্তি অন্তরে লাভ করতে পারবো না অপরদিকে মানসিকতাকে এই আয়ত সুন্দর উপস্থাপন করেছেন আমরা দেখতে পাই ইউসুফাম তিনি জীবনের যখন ফিরে তাকাচ্ছেন তার পরিবারের সদস্যরা আজকে তার সামনে উপস্থিত এবং নিজের অতীত জীবনের কথাগুলো তিনি যখন বলছেন যখন তিনি সত্যিকার অর্থেই কষ্টের মধ্যে ছিলেন ইসুফ আলাহিস্লাম সেই কষ্ট কষ্ট মনে করেননি বরং তিনি বলেছেন सुफ अलाम जेल ठीक कत सुंदर भाव भिन्न एक दृष्टिकोण थे जेल अनुग्रह कर অথচ ইসুফ আলাহাম এভাবে বলতে পারতেন্লামকে জেলে পাঠিয়ে আমাকে পরীক্ষা করেছেন কিন্তু ইসুফ আল্লাহিসাম সেটা বললেন ইসুফ আলাহিস্লাম বলেছেন আমাকে জেল থেকে বের করে আমার রব আমার উপর অনুগ্রহ করেছেন অর্থাৎ ইসুফ আলাহাম তার পরিবারের সদস্যদেরকে বুঝাতে যাচ্ছেন তার অতীত জীবনে যা কিছু ঘটেছে সবগুলোই ছিল আল্লাহ মহাম্মত আল্লাহর তরফ থেকে অনুগ্রহ যার কারণে আজকে ইসুফ আলাহিস্লাম এত কিছু লাভ করেছেন এবং একই সাথে তিনি তার ভাইদেরকে তার পরিবারের সদস্যদেরকেও তিনি বলছেন যে তোমাদেরকে সেই সুদূর একটি অঞ্চল থেকে নিয়ে এসে মরুভূমির একটা প্রান্ত থেকে নিয়ে এসে মিশর সেই রাজদের এনেছেন এটাও তো তোমাদের উপর আল্লাহ অনুগ্রহ মেহরবানী সুবাহ আল্লাহ যখন একজন বান্দা আল্লাহর উপরে ভালো ধারণা করেন আল্লাহ সুবাহ তার প্রতি সেভাবে আচরণ করে থাকেন ইউসুফ সালাম তো তারই স্পষ্ট উদাহরণ আরো দেখতে পাই ইউসুফ সালাম যখন তার ভাইদেরকে ক্ষমা করে দিলেন অথচ সেই ভাইদের কারণে ইউসুফ আলাহিসামের জীবনে এতগুলো দুঃখ কষ্ট সেই বিষাদময় অধ্যায় শুরু হলো কুয়োর মধ্যে যখন তাকে নিক্ষিপ্ত করা হয়েছিল তার মাধ্যমেই কিভাবে ইউসুফ আলাহিসাম এত সহজে তার ভাইদেরকে ক্ষমা করে দিতে পারলেন এ বিষয়টা সত্যিই আশ্চর্য না হয়ে পারা যায় না বিন্দুমাত্র প্রতিশোধে ইউসুফ আলাহিসাম গ্রহণ করলেন না এখানে পিতা ইয়াকুব আলাহিসামের শৈশবের শেখানো একটি বিষয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইয়াকুব আলাইসাল্লাম একজন আদর্শ পিতার উদাহরণ ইয়াকুব আলাহিসাল্লাম সেই শৈশবে ইউসুফ আলাইসাল্লামকে তিনি শিক্ষা দিয়েছিলেন তোমার ভাইয়েরা যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যায় চক্রান্ত করতে চায় তাহলে এর পেছনে আরেকটি কারণকে তুমি ভুলে যেও না সেই কারণটি কি সেই কারণ হচ্ছে শয়তানের উপস্থিতি শয়তানের উপস্থিতিকে তুমি এই হিসাব নিকার সমীকরণ থেকে বাদ দিও না থার্ড পার্টি হিসাবে শয়তানকে সবসময় মনে রেখো से हीजय दे यूसुफ अल्लमी परिवार सदस्य फिर पावर पर शयतान भाई मध्य सम्पर्क खराब करार चक्रांत करार परो केयाल्लासुबहला शयान चक्रान्त कर सम्पर्क खराब करार षड़ सृष्टि तिंसा बोध जाग्रत कर दिए अथच विपरीत दिखे दया करयाल्लासुहाल এবং এই বিষয় ইউসুফ আলাহিসামকে কে শিখিয়ে দিয়েছিলেন পিতা ইয়াকুব আলাহাই এবং আল্লাহআর এই দয়া সম্পর্কে যেভাবে আল্লাহ সমস্ত চক্রান্ত ক্ষতি থেকে ইউসুফ আলাহিস্লামকে উদ্ধার করেছেন একজন কোরআনের পাঠক কিংবা একজন শ্রোতার কাছে মনে হতে পারত শৈশবে সেই স্বপ্ন কিভাবে পূরণ হতে পারে ইউসুফ আলাহাইসালাম স্বপ্নে দেখলেন তার ভাইয়েরা এবং তার পিতামাতা তাকে সিজা করছেন অর্থাৎ ইউসুফলাহলাম এত উচ্চমর্যাদা লাভ করবেন কিন্তু পরিস্থিতিগুলো যদি আমরা দেখি আমরা দেখতে পাই পরিস্থিতিগুলো যেন বিপরীত দিকে বিপরীত স্রোতে প্রবাহিত হচ্ছে ইউসুফ আলাহাম ধীরে ধীরে দুর্বল থেকে আরও দুর্বলতর হচ্ছেন কুয়ায় নিক্ষিপ্ত হলেন এমনকি কৃতদাস হিসেবে ভিন্ন একটি দেশে বিক্রি হয়ে গেলেন জেলখানায় বন্দী হলেন শুধু তাই না জেলখানায় যেই ব্যক্তিকে ইউসুফ আলাহিসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিয়ে জানিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে তুমি মুক্তি পাওয়ার পরে রাজার কাছে গিয়ে আমার কথা বল সেই ব্যক্তি পর্যন্ত ইউসুফ আলাহামের কথা জেলখানায় ইউসুফ আলাই নামে একজন ব্যক্তি আছে এই বিষয়টাও সে ভুলে গেল অর্থাৎ এতগুলো বিপরীত স্রোতে ধাবমান ঘটনার পরও আল্লাহ যা চেয়েছেন সেটাই হয়েছে এর কারণ কি ইউসুফ আল্লাহাম বলেছেন নিশ্চয়ই আমার রব আমার মালিক যা ইচ্ছা করেন অত্যন্ত নৈপুণ্যের সাথে অত্যন্ত নিপুণভাবে আল্লাহতালা সেই কাজের ব্যবস্থা করে দেন ইয়সুফ আল্লাহ সাল্লাম বলছেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞানী প্রবল হিকমতওয়ালা প্রবল প্রজ্ঞাময় ইয়াকুব আলাইস্লাম শৈশবে শিশু ইউসুফ আলাহামের অন্তরে কথাকে ঢেলে দিয়েছিলেন যে তোমার রবের পরিচয় সম্পর্কে প্রবল প্রজ্ঞা সেই পিতার শেখানো কথাটাই আবার পুনরাবৃত্তি করছেন নিজের জীবনের ঘটনাগুলোর উপলব্ধির মাধ্যমে তিনি পুনরাবৃত্তি করে বলছেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞানী ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম নিশ্চয় তিনি সর্বজ্ঞানী এবং প্রবল হিকমতওয়ালা মুসলিম এরপর একান্তে আল্লাহ অভিভাবক একজন মুসলিম হিসেবে তুমি আমার মৃত্যু দিও এবং আমাকে সলেহীন ব্যক্তিদের মধ্যে পরকালে সামিল করো নেককার মানুষদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে দিও ইউসুফ আল্লাহলামের আজকে এমন একটি দিন এমন একটি মুহূর্ত পরিস্থিতি যখন তার সবকিছুই আছে দুনিয়াতে একজন মানুষ যা কিছু চায় যা কিছু পেতে পারে তার সবকিছুই ইউসুফ আলাহিসের কাছে আজকে আছে এবং আমরা যদি তুলনা করি আমরা দেখতে পাবো একজন মানুষের পক্ষে যত যাই কিছু করুক না কেন ইউসুফ আলাহিসাম যা পেয়েছেন তার থেকেও বেশি কিছু পাওয়া সম্ভব হতে পারে না ইউসুফ আলাহিসাম সমস্ত মিশরের আজকে বাদশাহ তার কাছে ক্ষমতা আছে কর্তৃত্ব আছে একই সাথে তিনি তার ফ্যামিলি সদস্যদেরকে ফেরত পেয়েছেন তার পিতা তার পরিবারকে ফেরত পেয়েছেন এবং তার ভাইদের সাথে তার যে সংঘাত ছিল যে হিংসা ছিল সেই হিংসা করে দিয়েছেন। সম্পদ পূর্ণ নিয়ন্ত্রণ তিনি সেই সময়ের সেরা শাসক জনগণ তাকে ভালোবাসে সবকিছুই তার পক্ষে ইউসুফ আল্লাহ সাল্লাম যা পেয়েছেন সেই অবস্থায় যদি আমরা নিজেদের কাউকে চিন্তা করি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেই পরিস্থিতিকে ধরে রাখতে চাইতাম এর কোনোটাই আমরা কিছুতে হারাতে চাইতাম না অথচ আজকে ইউসুফ আলাহিসাল্লাম তিনি এইরকম একটি সুখের মুহূর্তে মৃত্যুকে স্মরণ করছেন একান্তে আল্লাহ করে তিনি বলছেন ইয়াল্লা এবং আখিরাতে তুমি আমার একমাত্র অভিভাবক একজন মুসলিম হিসাবে তুমি আমার মৃত্যু দিও এবং পরকালে আমাকে নেককার মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিও যখন দুনিয়া ইউসুফ আলাহিসামের কাছে এসে ধরা দিয়েছে ইউসুফ আলাহিস্লাম মৃত্যু আখিরাত এই বিষয়গুলো স্মরণ করছেন এটা কীভাবে সম্ভব বনিউময়ার একজন শাসক সুলাইমান ইবনে আবদুল মালিক তিনি আবু হাজেমকে জিজ্ঞাসা করেছিলেন আমরা কেন মৃত্যুকে অপছন্দ করি কেন ঘৃণা করি আবু হাজেম তিনি উত্তরে বলেছিলেন আপনি দুনিয়া তৈরি করেছেন এবং আখিরাতকে ধ্বংস করেছেন কাজিয়ে খুব স্বাভাবিক আপনি যেটাকে তৈরি করেছেন সেটাকে ছেড়ে দিয়ে যা ধ্বংস করেছেন সেই স্থানে যেতে সবসময় আপনি ঘৃণাই করবেন অপছন্দই করবেন এটাই তো স্বাভাবিক এই দুনিয়া একজন মানুষ যা কিছু চায় যা কিছু পেতে পারে তা সবকিছু ইউসুফ আলাহিসের ছিল কিন্তু এরপরও এগুলো ছিল ইউসুফ আলাহামের কাছে তুচ্ছ মূল্যহীন কারণ তিনি এই দুনিয়ার মুখাপেক্ষী ছিলেন না তিনি দুনিয়ার সন্ধানী অন্বেষী ব্যক্তি ছিলেন না আল্লাহ এর পরও ওনাকে যা কিছু দিয়েছেন সেই জন্য তিনি আল্লাহ মহম্ম তাল্লাহ সুক্রিয়া আদায় করেছেন এবং এই সবকিছুই ছিল ইবাদতের একটা অংশ ইউসুফ সালাম দুনিয়ার ক্ষমতা যশ সম্পদ কর্তৃত্বের চূড়ায় অবস্থান করেছেন অথচ সেই অবস্থায় থেকেও তিনি যে দোয়া করেছেন সেই দোয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা উপস্থাপন করছে ইসুকুল ইসলামের দোয়ায় আমাদের দেখতে পাই তিনি বলছেন একজন অনুগত বান্দা হিসেবে একজন মুসলিম হিসেবে এ আল্লাহ এ আমার রব তুমি আমার মৃত্যু দিও এবং পরকালে আমাকে নেককার মানুষদের মধ্যে সামিল করো আমাকে অন্তর্ভুক্ত করে নিও আমরা ইসুফ আলাহামের কাহিনী আলোচনা শেষ করলাম ইসুফ আলাহামের এই কাহিনী এই কাহিনীর উদ্দেশ্য কাহিনী শুনে বিনোদন লাভ করা নয় বরং হেদায়তের রসদ লাভ করা নিজেদের ইমান এবং আঁকিটাকে শক্তিশালী করা এই জন্য আমরা শেষ করলেন কাহিনী বর্ণনা করা ইসুফ আলাইসলামের কি দোয়ার তিনি আলসুমাত এটা গায়েবের খবর যা আমি প্রেরণ করেছি আপনি তো সেই আপনি তো সেখানে ছিলেন না যখন তারা নিজেদের কাজ করছিল নিজেদের কাজ সাব্যস্ত করছিল এবং চক্রান্ত করছিল আলসু মাতাল সুশাসনকে বলছেন যে আপনি তো সেই সময় তাদের কাছে ছিলেন না যখন তারা চক্রান্ত করছিল নিজেদের পরিকল্পনা করছিল এর আগে জানতেন না অজ্ঞদের অন্তর্ভুক্ত ছিলেন ইসুফ ইসলামের কাহিনী আপনি জানতেন না কাহিনী শুরু করার ঠিক আগে এবং কাহিনী শেষ করার ঠিক পরের আয়াতে উভয় উভয় স্থানে বা দুইবার আল্লাহ মহামা যখন স্মরণ করিয়ে দিচ্ছেন যে এগুলো হচ্ছে অদৃশ্যের খবর যেটা আমি আপনার কাছে প্রেরণ করেছি এটা আমাদেরকে ইউসুফ আলাহিসামের কাহিনী জানার গুরুত্বকে আমাদের সামনে তুলে ধরে এবং কাহিনী বর্ণনা করা কাহিনী জেনে বিনোদন লাভ করা এটা আমাদের উদ্দেশ্য নয় বরং উদ্দেশ্য হচ্ছে ইমান অর্জন করা হৃদায়তের রশদ লাভ করা কিন্তু এরপরে যদি কেউ মুখ ফিরিয়ে নেয় সে সম্পর্কে অনেক নিদর্শন রয়েছেন এবং ভূমন্ডলের উপরে যেগুলো দিয়ে তারা দিনে রাতে পথ অতিক্রম করে তারা এই সমস্ত বিষয়ের দিকে ফিরেও তাকায় না সুবহান আরব্বিকা রব্বুল ইজতি আম্মা ইয়াসিফুন ও সালামুল আল